নামের উপর কিভাবে ইবাদত করবেন স্বয়ং আল্লাহ সুবহান একশো আশি নাম্বার আয়তে বলে দিয়েছেন যখন বিপদ থেকে উদ্ধারের দরকার তখন বিপদ থেকে উদ্ধার সংশ্লিষ্ট আল্লাহর যে নাম আছে সেই নাম দিয়ে আল্লাহ সুহানকে ডাকেন আয়ত্ত করার আরো একটা মাধ্যম হচ্ছে যেটা আপনি অর্থ হৃদয় করবেন সেটার সাথে সংশ্লিষ্ট কারো দুর্নাম করছেন তখন আপনার মাথায় আসতে হবে ইন্দ আল্লা সুহানা এখন এই পৃথিবীতে ছয়শ কোটি মানুষ একসাথে যা বলছে সবকিছু তিনি শুনতে পাচ্ছেন ভয় করি পৃথিবীর কেউ না দেখেলে তিনি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আল্লাহ সুহানহতালার নামের উপর ইবাদত করা আল্লাহর নামের অর্থ বুঝে আপনি যখন পাপ থেকে সরে আসবেন আল্লাহর গুণাবলি বুঝে আপনি যখন পাপ থেকে সরে আসবেন তখন আপনি আল্লাহ করো তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে এলহাদ করে এলহাত মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা এলহাদের গুনা আল্লাহর নামের সাথে ইলহাদের গুনা মহাগুনা কিভাবে আল্লাহ সাথে এমন নামের এমন গুণকে সম্পৃক্ত করেছে যে সেই নাম সেই গুণের কথা যদি আসমান শুনে দেখা আসমান হয়ে যাবে হাদ্দ এক পাহাড় আর এক পাহাড়ের সাথে ধাক্কা লেগে ভেঙ্গে খান খান হয়ে যাবে যদি আসমান যদি জমিন যদি পাহাড় ইহুদি খ্রিস্টানদের ওই কথাটা শুনে নেয় যেটা তারা আল্লাহ থেকে করেছে আসমানে এবং জমিনে যে যেখানে আছে প্রত্যেকেরই शुरू थे शेष पर्त जीन मानस फिर प्रत्येकेतर मठे अल्लाह सुबहान दरबारे दास गोलमित है তো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুহানহ তালার নামের সাথে গুণের সাথে এলহাদ করা যাবে না করলে আল্লাহ সুবহানহ তালা রাগান্বিত হন সে এলহাদ কাকে বলে আল্লাহ নিজেকে যা বলেননি আপনি আল্লাহকে সেটা বললেন আল্লাহ নিজেকে কোরআন এবং হাদিসে কোথাও খোদা বলেছে খোদা বলে আল্লাহ নিজেকে কোথাও সম্বোধন করেছে যদি আপনি আল্লাহ সুবাহকে কোথাও খোদা বলে সম্বোধন করেন যে খোদা হাফেজ তাহলে আপনি ইলহাদের গুনায় লিপ্ত হবেন যে নাম আপনি আপনার নিজের জন্য রেখেছেন অথবা যে নাম আপনি শিখিয়ে দিয়েছেন এর বাইরে আর কোথাও কেউ যদি কোনো নাম নিয়ে আল্লাহ থেকে নিষ্পত করে তাহলে সে এলাদের গুণায় লিপ্ত হবে তাকে জরুরি ভিত্তিতে তবা করে ফিরে আসতে হবে আল্লাহ সুবহান তার নিজের জন্য যে নাম রেখেছেন সেই নাম অন্যের জন্য ব্যবহার করা বলে পির আব্দুল কাদের জেলানি দাউসুল আজম দাউসুল আজম মানে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে আর এটা হচ্ছে আল্লাহ সুবাহান আল্লাহ সুহান করতে পারেন সম্পৃক্ত সেগুলো পৃথিবীর অন্য কারোর জন্য ব্যবহার করা হচ্ছে এলহাদের গুণায় লিপ্ত তিনি আল্লাহ সুবাহ তার নিজের জন্য কোরআন এবং হাদিসে যেখানে যা বলেছেন সেটাকে হু হু সেইভাবে মেনে নাও। একদল মানুষ আছে আল্লাহ নিজের জন্য যা বলেছেন সেটা মানতে চায় না আবার নিজে থেকে জোর করে আল্লাহর জন্য কিছু ব্যবহার করে আল্লাহ নিজের জন্য বলেছেন যে তার হাত আছে এদেশে একদল মানুষ আছে যারা মানতে চায় না যে আল্লাহর হাত আছে আবার আল্লাহ নিজেকে খোদা বলেননি অথচ জোর করে আল্লাহকে খোদা বলতে চায় তাহলে আল্লাহ নিজের জন্য যেটা বলেছেন কোরআন এবং হাদিসে সেটা মানতে চায় না আবার আল্লাহ যেটা বলেননি সেটা জোর করে আল্লাহ চাপিয়ে দিতে যায় এটা হচ্ছে আল্লাহর সাথে অত্যাচার আল্লাহ আল্লাহ এবং আবু হানিফ রাহে মাহুল চকুল আকবরের মধ্যে বলছেন আল্লাহ সুহান হাত রয়েছে কেউ যদি বলে আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি তারা আল্লাহর গুণাবলীকে বাতিল বলে সাব্যস্ত করে ঠিক তেমনই আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ সুহান আরো সে সমুন্নত আর রহমান পবিত্র কোরআনের সাত সে ফেরাউনের আকিদায় বিশ্বাসী ফেরাউন হামানকে বলেছিল হাজার তালা উঁচু বিল্ডিং বানাও যে বিল্ডিং এর উপরে উঠে আমি দেখতে পাবো রাত দিন বলে বিরাজমান বলে এরা ফের আকিলাই বিশ্বাসী হিন্দু আকিলাই বিশ্বাসী আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান নন তিনি আরো সমন্নত কিন্তু তিনি সারা পৃথিবীর সবকিছু দেখতে পান সবকিছু শুনতে পান এবং সারা পৃথিবীর প্রকাশ্যে এবং অন্ধকারে সাগরের গর্বের জমিনের গর্ভে প্রত্যেক বালিকণা ধুলিক পাথরকোনা সকল কিছুর জ্ঞান আল্লাহ সুহান তিনি আরো সে সমুন্নত কিন্তু সবকিছু বিস্তারিত আলোচনা করা যাবে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাকে এটাই অনুরোধ করব যে আল্লাহ সুবাহ আহ তালার নাম এবং গুনাবলী যদি আমরা বুঝতে পারি তাহলে তাও বাস্তবতা আমাদের জীবনে আসবে তাও সেইদের বাস্তবতা কি আল্লাহ ইচ্ছেন ইলাহ কোন সমস্যা ছিল না এটাও হতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আশা ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ এতটুকু যদি বলতেন তাও চলত কিন্তু কেন চলবে না প্রকৃত তাও বাস্তবায়ন সম্ভব নয় কিভাবে এর মধ্যে যখন আমি বলবো যে আল্লাহ ইলা তখন আরো দশটা পনেরো জনের ইলা হওয়ার সুযোগ আছে আরো দশ পনেরো জনের ভয় অন্তরে জাগা পাওয়ার সম্ভাবনা আছে সেটা মানুষের ভয় হোক জিনের ভয় হোক সংকীর্ণতা যেখানে আপনি নিজেকে দুর্বল মনে করেন পীরের কাছে দুর্বল মনে করেন তামিজের কাছে দুর্বল মনে করেন মাজাদের কাছে দুর্বল মনে করেন মানুষকে দেখে ভয় পান তখনও বুঝতে হবে আপনার অন্তরে তাও অভাব আছে আপনার অন্তরে পূর্ণতাও সেই জন্য ইলাহা নাই কোন ইলাহ কে ইলাহ সেটা পরে আগে যত মাবুদ আছে যত মূর্তি আছে যত কিছুর ভয় আছে পীর হোক মাজার হোক দর্গা হোক যা কিছু আছে তাবিজ হোক কবজ হোক সবকিছুকে আগে পা দিয়ে পিছিয়ে দাও আগে হৃদয়টাকে খালি করো কিছু না এই হৃদয়ে একমাত্র মাহবুব এটা হচ্ছে তাওহিদের বাস্তবতা তাওহিদের প্রকৃত অর্থ যখন আপনি এইভাবে আল্লাহ সুহানাকে বিশ্বাস করতে পারবেন তখন আপনি আজাদ স্বাধীন হয়ে যাবেন কিভাবে স্বাধীন হবেন দুনিয়ার কাউকে আপনি ভয় পাবেন না মানুষ মানুষের গোলামী করে জীবন পার করে গণতন্ত্র মানুষের গোলামী করার জিন্দি রাজতন্ত্র বলেন মানুষের গোলামি করার জিন্দিগি যত তন্ত্র মন্ত্র পৃথিবীটা আছে সবকিছু আপনাকে মানুষের গোলাম বানিয়ে রাখবে যদি বলেন গণতন্ত্র জনগণ কিন্তু আপনি তাদেরই গোলাম যাদেরকে আপনি পাঠিয়েছেন নামে মাত্র তাদের গোলাম একমাত্র আপনাকে করতে পারে। আপনি পৃথিবীর কোন মানুষের গোলাম নন কোন পীরের গোলাম নন কোনো দরকার গোলাম নন পৃথিবীর কাউকে আপনি ভয় পান না কাউকে পরো করেন না একমাত্র কাকে ছাড়া আল্লাহানাকে ছাড়া এটা হচ্ছে প্রকৃত স্বাধীনতার সাধ আপনি তখন পাবেন যখন তাহ বুঝতে পারবেন আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী বুঝতে পারবেন আমরা হয়তো আপনাদেরকে বুঝাতে সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি আল্লাহ সুহানহতলা আমাদেরকে আল্লাহ সুহান নাম এবং গুণাবলী বুঝার অনুভব করার হৃদয়ঙ্গন করার এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ